بسم الله الرحمن الرحيم الله ولي الذين آمنوا يخرجهم من الظلمات إلى النور والذين كفروا أولياؤهم الطاغوت يخرجونهم من النور إلى الظلمات উপস্থাপিত হচ্ছে তাফসিরে জালালাইন থেকে বাকারা দুশো উনষাট পর্যন্ত ناصر الذين آمنوا يخرجهم من الظلمات الكفر إلى النور أي الإيمان <coughs> كفر البوت عنه. تعدد ترقل ديكي شراء قرار جنور ظلمات جمعنا سرعة مستقيم تقت نور واحد يخرجهم من الظلمات إلى النور والذين كفروا أولياؤهم الطاغوت وراء كافر তাদের সাহায্যকারী হলো তাগুত বা তাদের বন্ধু হলো তাগুত ইজু না হুম মিনন ইলাত তারা তাদেরকে নূর থেকে আলো থেকে অন্ধকারের দিকে নিয়ে যায় ইজু না হুম মিনন ইলাতুমাত এই জুমলা দ্বারা কি বোঝা যায় যে কাফেরদেরকে তাগুতের মিজদাক তো মুখতালিফ শেতান হতে পারে আবার কাফেরদের যারা মতব धारण काफे नूर थे दिखे नहीं जाए तो जाहिरी भाव मन जान साधारण काफे प्रथम नूर मध्य छोड़ এরপরে তাদেরকে তাগুতরা নূর থেকে বের করে জুলুমাতের দিকে নিয়ে গেছে ব্যাপারটা তেমন না এটার উত্তর দিতেছেন যে যে যে বলা দিক মিনাল নূর এটার একটা জবাব হলো যে এটা হাকিকতটা এমন না শুধু বলা হয়েছে আলা সাবি মুসাক আলা আল্লাহ তাল ব্যাপারে বলছেন যে আল্লাহ তালা তাদেরকে জুলুমাত থেকে বের করে নূরের দিকে নিয়ে যান তো মোকাবেলায় তাদের ব্যাপারে এটা বলা হয়েছে যদিও নাকি তারা নোর থেকে জুলুমাতের ভিতরে নিয়ে যায় এমন না বরং তারা সবসময় তো জুলুমাতের মধ্যে ছিল এটা একটা জব আরেকটা জব হলো যে তাগতরা কাফেরদেরকে নোর থেকে জুলুমাতের দিকে নিয়ে যায় এখানে উদ্দেশ্য হল ওই ইয়াহুদি যারা রসুল সাল আলী আসাল্লামের বেএফাতের পূর্বে নূরের মধ্যেই ছিল নূরের মধ্যেই ছিল কিন্তু এই আম ইহুদি এরা নূরের মধ্যেই ছিল মানে রসদ আলী ওয়াসাল্লামের উপরে ইমান তাদের ছিল কিন্তু হুজুরের বেরাসতের পরে ওই তাগত যারা এই ইহুদি ওরা সাধারণ ইহুদিদেরকে এই নূর থেকে বের করে কুফুরের দিকে নিয়ে গেছে এটা আর যারা ওলামা আহবার তাদের ব্যাপারে বলা হবে যে তারা হুজুরের বেরাসাতের পূর্বে তো নূরের মধ্যেই ছিল কিন্তু হুজুরের দুনিয়াতে আসার পর বেরাসতের পর শয়তানে তাদেরকে নূর থেকে বের করে জুলুমাতের দিকে নিয়ে গেছে আসলে পরের জায়গায় এখরাজ মিনান্ন হয়নি সকানে শুধু এখরাজ ইলাস জুলুমাতি মান অথবা এই আয়াতটা ওই সকল ব্যক্তিদের ব্যাপারে যারা রসুল সালামের ব্যাপারে আর একটা নাজিন হয়েছে যারা কিনা রসুলের বেসতের পূর্বে রসুলের প্রতি ইমান রাখতারিহ এই যে এদের ব্যাপারে তো কথাটা ঠিক এরা আসলে নূরের মধ্যে ছিল এরপরে জুলমাতের দিকে চলে গেছে নিয়ে গেছে অথবা তাদের আহবেন হুকুমটা গেছে কেতাল হুকুম এটার এই হুকুমের প্রতি মুসলমানদেরকে উদ্বুদ্ধ করার জন্য দুইটা ওয়াকিয়া বলছে দুইটা ওয়াকিয়া থেকে যেটা বোঝানো হলো যে দেখো আল্লাহ পক্ষ থেকে বান্দার উত কেউ যদি মৃত্যু থেকে আল্লাহ হাতে এটা বোঝাবার জন্য এখানে ওয়াকে আনতেছেন যে ন যে হায়াত মৌত আমার হাতে আল্লাহ এই ওয়াকেটা এনে বুঝাবেন যে আসলে সে যে দাবি করতেছে ও হায়াত মত মানাই আসলে বুঝে নেই হায়াত মৌত একমাত্র আল্লাহ হাতে এটার সাথে এখানে হজরত ইব্রাহিম আলী ইসলামের সঙ্গে নমরুদের একটা মুনাজরা এর পরে বলতেছেন যে দেখো হায়াত আল্লাহ আল্লাহ চাইলে একদম কাউকে সম্পূর্ণরূপে মৃত্যু দেওয়ার পর আবার জীবিত করতে পারেন হায়াত মহৎ একদম সম্পূর্ণ আল্লাহর হাতে নির্ধারিত সময় ছাড়া আসবেই না আর আল্লাহ তাহলে কাউকে চাইলে সম্পূর্ণরূপে মৃত্যু দেওয়ার পর আবার জীবিত করতে পারেনি এই মোনাস আনবে হাজার সম্পূর্ণরূপে কেটে টুকরো টুকরো করে ফেলার পর আবার জীবিত করছেন সবগুলো মোনাসাবাদ হলো কেতালের সঙ্গে যে কেতালের থেকে বাচ্চার জন্য তুমি পালাবে না এটা করোনা হায়াত মতো হাতে অর্থাৎ আমার যদি ফায়সালা না থাকে তোমাকে মৃত্যু দেয়া তুমি যুদ্ধ করলে মরবে না আর যদি কি সেই লোকটিকে দেখো যে ইব্রাহিমের সঙ্গে তার রবের ব্যাপারে বিতর্ক লিপ্ত হলো যে ইব্রাহিমের সঙ্গে তার রবের ব্যাপারে বিতর্কে লিপ্ত হলো যা দালা ইব্রাহিম রব্বি আন আহ কারণে। राजत्व दान कर दान कर दा प्राप्ति कर बतर अबाध्यतार হাম আল্লাহু হুজুমিনে ফিরতেছে ওই আল্লা দিকে আল্লাহ তা আলার নয় প্রাপ্তি এই আল্লাহ তা নেয়ামতের প্রাপ্তিটাই তাকে উদ্বুদ্ধ করেছে আলা পরের বতরের অর্থ হল অবাধ্যতা দাল দিয়ে দাল তো এটা এই সহি উচ্চারণটা দাল দিয়ে কিন্তু যেহেতু একটা ফোটার ব্যাপার এজন্য হয়তো একদম প্রথমবার যখন এটা বাংলা বাংলাতে আসতেছে বাংলাতে বা উর্দুতে আসতেছে যেই আরবিহরিবুলো আসলে এইভাবে হয় যেহেতু ফোটার ব্যাপার এইভাবে ব্যতিক্রম হয়ে যায় আর কি আগে যে বলল বিতর্কে লিখতে হয় তার বিতর্কের সুরতটা কি তকসিল বলতেছে আলী যে রবের পরিচয় দিচ্ছেন পরিচয় দিচ্ছেন রব্লা জীবন দান করেন মৃত্যু দান করেন হুয়া তখন সে ওই নমরুদ বললো আনা ও হেমিতাই হজর ইব্রাহিম আল ইসলাম যখন দেখল যে সে লোকটা তো নির্বোধ সে আসলে ওই হত্যা করা আর মুক্তি দেওয়া আর অপরদিকে জীবন দান করা আর মৃত্যুদান করা দুটার ফরকই বুঝে तक भावलेंक बुझाइले मानबे नाइज दलिल पेश करते हैं जो दलिलटार विपरीते कथा बोलें तो आगे दलिले दलिल तो अन्न आक दलिल दीते आगे दलिलटा बर आगे दलिल बुझार मत समझ नहीं फम नहीं दलिल दी दलिलट विपक्ष से बोलते উদিত করেন আপনি পশ্চিম দিক থেকে উদিত করেন যদি আসলে আপনি খুদাহনাদি কা সেই কাফেরটা নিশ্চুপ হয়ে গেল হতভম্ব হয়ে গেল দলিল পেশ করার সঠিক পথের দিকে ওই হাল্লাজ তাহান্তা মাহাজ্জাতা এহতেদা এখানে দেখো একটা শোভা হয় যে সে তো এ কথাটা বলতে পারতো না যে তুমি দাবি করতেছ পশ্চিম দিক পূর্ব দিক থেকে আল্লাহ সূর্য উঠান সে তো এই কথা বলতে পারতো যে না পূর্ব দিক থেকে তো আমি না সূর্য উঠাই তোমার যদি আল্লাহ থেকে থাকে তাহলে তোমার আল্লাহকে বলো পশ্চিম দিক থেকে সূর্য নিয়ে আসতে এমন একটা কথা বলার সুযোগ তার ছিল না কেউ সুযোগ ছিল না তার বললো না যে হাজি থান ইব্রাহিম এটা জবাব দিছেন যে ওই মুহূর্তে হয়তো সে বুঝতে পারছে যে তিনি আসলে নবী হাজির ইব্রাহিম আল ইসলাম আসলেই নবী এবং তিনি যা বলতেছেন সেটা আসলে হক অতএব সে তখন ভাবছে যে এখন যদি আমি বলি যে আল্লাহ যদি তোমার থাকে তাহলে পশ্চিম দিক থেকে সূর্য উঠায় তো বলো তাহলে হয়তো আসলে এমনটাই হয়ে যাবে তো হয়ে গেলে তো তার ইজ্জত সম্মান সব যাবে একেবারে সব মানুষ ইব্রাহিম আলী ইসলামের মোতাবে হয়ে যাবে তার চেয়ে ভালো চুপচাপ একটু শরম পাই এটাই ভালো এই আয়ের থেকে যে জিনিসটা বুঝে দেন যে কখনো বিষয়ে হাজর ইব্রাহিম আলী ইসলাম তার সঙ্গে জিদা আলী লিপ্ত হয়েছেন আল্লাহ তালী বলতেছেন হাজা ইব্রাহিমা ওই পক্ষ থেকে যদি মোজাদ আলা আসে তাহলে এদিক থেকে মোজাদালার জবাব দেওয়া যাবে তো এদিক থেকে জবাব দিলেই তো আখের মোজাদালাই হয়ে গেল সে অবকাশটা আছে আরেকটা হলো যে আল্লাহ যদি কাউকে রাজত্ব দেয় তাহলে বলা যাবে এটার অবকাশ আছে এখানে মুল্ক রসুল করিম সাল আলী সাল্লামের এই হাদিব দ্বারা এই বিষয়টা প্রমাণিত যে হিরাপলিয়াসের কাছে হুজুর চিঠি পাঠাইছেন সেখানে শব্দটা ছিল এমন মি মুহাম্মদিন আব্দুল্লাহ ইলা হেরাক আজিমির হেরাক রুম। মানে কাফেরকে তার যে দুনিয়া একটা মর্যাদা এটা স্বীকার করা হয়েছে। অর্থে কোন একটা লোক সে এই জালেম সে জবরান কোনো একটা ক্ষমতা দখল করছে অর্থেব তাকে যদি সেই ক্ষমতার যে নিজস্ব একটা পদবী উপাধি এটা বলা হয় তাহলে এটা কোন কাবিহ না কাবাহাত না বলা যাবে এটা আচ্ছা এটা প্রথম হলো দ্বিতীয় মাররা আলা আলা আলহা আপনি কি সেই লোকটিকে দেখেছেন বা তুমি কি সেই লোকটিকে আলা মার্ৰলা যিনি একটি জনপদের উপর দিয়ে এমন সময় অতিবাহিত হলেন আলহ অরু সিহা যখন সেই জনপদটি তার ছাদের উপর উল্টে পড়েছিল উল্টে পড়ে রয়েছিল যখন সেই জনপদ তার ছাদের উপর উল্টে পড়ে রয়েছিল او كالذي او رايت كالذي کا كال الكاف زائدہ مر على قريه جنی امن ایکٹی جنوپدر اوپر دیے جا چلن اے جنوپدرہ উদ্দেশ্য کی قرانہ کریم میں واضح کرے আসেন نہیں تو کوئی روایتے کوئی دوسری روایتے আসছে احیا بیت المقدس بیت المقدس ار البیت المقدس উচ্চারণ টাই আর নিঃস হলে কোন ব্যক্তিকে যদি দেখা যায় না এখনো যারা আছে থেকে হাল যিনি করিয়ার নিকট দিয়ে দিয়ে অতিক্রম করছিলেন গাধার উপর হয়ে তার সঙ্গে ছিল তিন কি ডুমুন ডুমুর মানে বাংলাদেশে যেটা পাওয়া যায় সেটা না ওটা আরো দেশে এক ধরনের পাওয়া যায় এই যেটা সুস্বাদু হয় খাওয়া যায় সাল্লাতু তিন যায় হোক আসি এবং এই আসির আসির আঙ্গুরের রসের এক পেয়ালা এক পেয়াল আঙ্গুরের রস বোতলের মধ্যে হয়তো ছিল তিনি কে মশহর রেওয়ায়িক দিছেন যে ওজায়ের না বরং তার নাম হল আর মিয়া বাজ মহাত্তিকদের এটা তারজি দিছেন ওনারা যে নামটা হলো আর মিয়া অথবা ইয়ার মিয়া নামের উচ্চারণটা দুরকম আসছে হামজা দিয়ে বা ইয়া দিয়ে আর আরো দুটা কৌল আছে এটা হলো কেউ কেউ বলছেন তিনি হলেন হদের আর চতুর্থ কৌল হলো তিনি হলেন হিজকিল তো মশহুর কৌল হল রাজ মাহিক তাকিক হলো যে রজায়ের না আর মিয়াহ বা ইয়ার মিয়াহ তো নামটা কোনো একদম সহিতে আসেনি তো এর দ্বারা বোঝা যায় আসলে এখানে আল্লাহ তালা আয়াত এনে যেটা বুঝাইতে চাইতেছেন যে আল্লাহ চাইলে সবই পারেন এই বিষয়টা ছাদের আল্লাহটা পড়ে রয়েছিল জনপদ ছাদের উপর পড়ে রয়েছে মানে জনপদের ঘরবাড়িগুলো ছাদের উপরে উল্টা পড়ে রয়েছিল ছাদ আগে পড়ছে তারপরে ওয়ালটা ছাদের উপরে পড়ছে এটা ছাদ আগে পড়ছে তারপর দুই পাশ থেকে ওয়াল পড়ছে এটা হলিয়া যখন তো তিনি যাইতেছিলেন তখন জনপদ এটা দুরবস্থা দেখে তা প্রকাশ করার জন্য তিনি বলছেন যে এই জনপদটাকে অনাবাদ হয়ে যাওয়ার পর আল্লাহ কিভাবে পুনরায় আবাদ করবেন হয়ে যাওয়ার পর কিভাবে পুনরায় আবাদ করবেন আল্লাহ তো শুধু তাহ তার প্রকাশ করা মাকসাদ আল্লাহ তাল কুদরতের ব্যাপারে বিষয় প্রকাশ করা হলো উদ্দেশ্য তো এটা দেখাবার জন্য দেখাবার জন্য ইয়াতিন তো ছিল আল্লাহ তালা তাকে মৃত্যু দিলেন ওয়া আল আমিন এবং এই অবস্থায় তাকে একশত বছর রাখলেন তো মিয়া আটা আল বাসা এর সঙ্গে তার আলোক কারণ এমাতা এটা এমন ফেল না যে ফেলটা উযুদে আসতে একশ বছর লেগে যায় এমাতা তো মুহূর্তের ব্যাপার এই জন্য বললেন যে আল্লাহ তালা তাকে মৃত্যু দিলেন এবং এই অবস্থায় তাকে একশত বছর রাখলেন এরপর তাকে যখন তিনি আবার যাকছেন তখন আল্লাহ তালা জিজ্ঞেস করছেন কমলা এখানে তুমি কতদিন থেকেছো। যখন ডুবতেছে তখন উনি জীবিত হয়েছেন তোম তখন তিনি ভাবছেন যেদিন ঘুমাইছেন ও দিনেরই এটা এটা বলতেছে এই যে হা লমিয়ত এর হাটা शब्सर शेष हरफे हरकत टा के उच्चारण कर हा आना है মানে যদি হা না থাকে আর হা থাকলে গিয়ে দুই কথা বলতে হবে অর্থ তোমার গাধারের দিকে তাকাও কৈফা হুয়া তিনি দেখলেন যেটা পরে আছে শব্দটা পড়লেও করা যাবে কারণ শব্দটার অর্থ দুটা হলো মাই অর্থ মাই মাম এটার উপর এক আলমাই আবার মাই শব্দটা এটার মানা এটাও হয় আল মাই তু এমন মাইতুন শব্দটা মা অথবা মা মাতা এটা মোতায় সে হিসাবে এখানে যায় এখানে যেহেতু মোতায় সে হিসাবে তুমি মাইতান পড়তে পারো এই জন্য বললো মাইতান পড়ার জন্য আমি এটা করেছি যেন তুমি কিভাবে আমি জীবিত করব এই কাইফিয়া জানতে পারো লিতা আলামা কাইফি উপর একটা হলো লিনা জা এর মত আল্লাহ কি লামের তাল্লুক কার সাথে হবে দুইটা জিনিস ইশারা করার জন্য এই আবার একটা বাড়ালেন আর দিকে তাকাও এখানে ধরছেন কাইফা নুং শিরুহা যে কিভাবে এটাকে জীবিত করি হা বিং রু হা মিন আনসারা এটা হলো কেরাতে মোতাবাতেরা আর না সুরু এটা হলো কেরাতে সাজা লোগা তা আছে দুটার মানা এক তবে প্রথমটা হলো মোতাবাতের দ্বিতীয়টা হলো হবে রায়গায় ঝাঁ এতটুকু বি জমিহা ও পেশ দিয়ে এবং যা সহকার। নুং শি জুহা যেটা আমরা পড়ে থাকি আর সেই হিসেবে এটাকে আর্থ ধরা যাবে আমি তাকে গোষ্ঠের আবরণ পড়াই এরপর আমি কিভাবে তাকে গোষ্ঠের আবরণ ইলাইহা তিনি গাধারা দিকে তাকালেন তারাক একদম চাক্ষুষ দেখে যখন আমার সামনে স্পষ্ট হয়ে গেছে চাক্ষুষ দেখে আমি বুঝতে পারছি আল্লাহ সবকিছুর উপর ক্ষমতা রাখেন একটা তো হলো আলাম আরেকটা হলো এ আলম এটা জেনে নাও আন্দোলন এখানে আসলে নফসি ইমান নফসি ইমান এখানে এই ছিল না এটা তো উদ্দেশ্যই না কারণে সরাসরি কথা বলছেন আর কোরআনে কারিমে সরাসরি কথা বলে নবীদের ব্যাপারে আসছেন নবী ছিলেন এটার মতে আইয়েন তো নবসে আহিয়ার ব্যাপারে কোনো শখ ছিল না শখটা ছিল হলো শকও না মানে মজিদ এতমিয়ান তিনি তলব করতেছেন যেটা হাজার নতুবা আম মুসলমানদের যে এতমেনান এবং আমা সিদ্দিকদের যে এতমেনান থাকে এই এতমেনানটা তো নবীদের বাতরিক আউলাই হাসিল ছিল নবী হিসাবে উচ্চ একটা এতমেনান সেটা চাওয়ার জন্য তিনি হয়তো এটা বলছেন ও আপনি